আনাস ইবনু মালিক রজি আল্লাহ তাল্লান্ন উমার ইবনু খাতাবাহন অনাবৃষ্টির সময় আব্বাস ইবনু আব্দুল মুহালাহু এর ওসিলাহ দিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেন এবং বলতেন হে আল্লাহ আগে আমরা আমাদের নবী সাল্লাহ আলাহি সাল্লামের ওসিলাহ দিয়ে দোয়া করতাম এবং আপনি বৃষ্টি দান করতেন এখন আমরা আমাদের নবী সাল্লাই সাল্লামের চাচার ওসিলাহ দিয়ে দোয়া করছি আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন বর্ণনাকারী বলেন দুয়ার সাথে সাথেই বৃষ্টি বর্ষিত হত